Um, no, ং শুরে খুশি না مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ শহদুন্নমহ মদন অব্দুসীন মনুক্তি ওমো তু ইল ত শ্রীমোহক রে ফলক কিন্নপসিং মিন কথে ওদিত الأرهام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَذْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَاسَ فَوْسًا عَزِيمًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدِيِ هَدِيُّ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَقُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَقُلَّ بِدْعَةٍ ضَلَالَةٍ وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على বারিকাল মোহাম্মদাল মোহাম্মদ কম ঢাকা জেলার সাবারফ জেলার অন্তর্গত বাড্ডা আব্দুল গফুর ইসলামিয়া মাদ্রাসা ওম খানা কর্তৃক আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ষোলতম বার্ষিক ওয়াজ মাহপিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিতাম সম্মানিত যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রবিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদেরকে আলোকে আল্লাহ রব আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা শোনার পরে এবং যে মহান রব আলিন আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে এই ওয়াজ মাহপিলের ফ্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন সে মহানি সকলে বলি আমার সম্মানিত এতক্ষণ আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো গুলো শুনেছি আমার আগে আরো সম্মানিত কয়েকজন শেখ আলোচনা করেছেন অনেক সুন্দর সুন্দর কোরআন শূন্য থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ রব আলিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বাকি সময়ে কিছু কথাবার্তা দিন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণের হয় কি এবার আমিন বলবেন না আলহামদুলিল্লাহ তা আমরা বেশি কথাবার্তা আলোচনার প্রয়োজন নেই অঙ্ক কিছু কথাবার্তা আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ যে বিষয়টির উপরে আজকে আমরা আলোচনা করা কথা বলার চেষ্টা করব বিষয়টি হলো সাদেকিন কিভাবে হওয়া যায় সাদেকিন হওয়ার পদ্ধতি এই বিষয়টির উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে অল্প কিছু আলোচনা করেই আমাদের আলোচনা সমাপ্ত করবো ইনশাল প্রথম কথা হলো কেন কিভাবে হওয়া যায় এই বিষয়গুলার দিকে আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ থেকে সত্যবাদিতা सत्य जिन पटे तोलाटार नाम हलोक जार भरे তিনি হবেন সদেক তিনি হবেন সত্যবাদী আল্লাহ রব আলিন কোরআনে কারিমের মধ্যে প্রত্যেকটি মমিনকে আল্লাপ এর মত হয়ে যেতে বলছেন সৌরা আকশত উনিশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন মানু এ দুনিয়ার সমস্ত ইমানওয়ালা মানুষগুলো আল্লাহ আল্লাপাক এখানে কাদেরকে কে সম্বোধন করেছেন মানে ইমানদার বলি বুঝাইতে চায় যে অন্যদেরকে বলছে আমাকে বলেন এজন্য আমার ভিতরে এই জিনিসটির আমল ঢুকে না কারণ ইমানদারদেরকে বলছে ইমানদার বাণী অন্যরা এই জন্য এই আয়াতে গুলো যখন আমরা তালাবাত করব। যখন আমরা শুনবো তখন আমার ভিতরে এই বিশ্বাস ডুব আল্লাহ আমাকে বলতে আল্লাহ পাক কাদের কে বলছেন কি বলবেন আল্লাপাক আমাদের কে বলছেন কি বলছেন ও দুনিয়ার সমস্ত ইমান মানুষ মানুষ আল্লাহ রবীন্ন কে ভয় কর আল্লাহ করে তুমি মত হয়ে যাও কোন আর তুমি সদেতিনের মত হয়ে যাও তারা বলেন আল্লাহ রবাহিন এখানে সাহাবাই কে বুঝিয়েছেন আর দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ রব আলমিন নির্দেশ দিয়েছেন তাহলে আমার আপনার কর্তব্য হলো সদে হওয়া সদ হওয়া মুমিনের একটা অপরিহার্য গুণ মোমিন মানি তিনি সদেতেন হবেন মানে তিনি সত্যবাদী হবেন আল্লাফা কোরআনে অনেক বর্ণনা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ আল্লাফা সুরা আল আমি কুমদার रब इंद रबी जरा तरब के भय अवलम्बन कर আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবাহ আলমিন বলেন শুধু জান্নাত নয় ওই জান্নাতের ভিতরে তাদের জন্য আল্লাহ রবাহ আলমিন স্ত্রীর জোড়ার ব্যবস্থাও রেখেছেন অর্থাৎ স্ত্রীদের জন্য তাদের স্বামীরা জান্নাতের ভিতরে একসাথে থাকবে আবার স্বামীদের জন্য আল্লাহ জন্য সন্তুষ্টি রয়েছে আল্লাহ রব আলামিন তার বান্দাদেরকে প্রত্যক্ষ করেন বান্দা কারা এর পরে আল্লাহ রি আল্লাহ বিশেষ বিশেষ বান্দাদের গুণাবলী বর্ণনা করেছ এই বিশেষ গুণাবলীর আল্লা রানা ইন্ন ফেরিল না বলেন আল্লাহ সুহান যারা আবাদুর রহমান আল্লাহর যারা প্রিয় বন্ধা তাদের বশিষ্ট হইল আল্লা ইন্নানা আমানা। তারা আল্লাহ রোয়া করে রাখি ফিরা দুনো বানা আমাদের ইমানের রুসিনায় আমাদের সমস্ত গুনা গুলোকে মাফ করে দিনা আদা বান্নার জাহান নামের আজার থেকে জাহান নামের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন এই মানুষগুলোর বৈশিষ্ট্য হল এরা হয় এরা হয় ধৈর্যশীল এরা হয় সদেতিন এদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হল এরা হবে সদেতেন এরা হবে সত্যবাদী এরা হবে সত্যের নীতিতে হকের নীতিতে নীতে নীতিতে এরা অটল এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এরা হবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে একেবারে অনুগত বান্দা এরা হবে আল্লাহ রব আলমিনের কান বান্দা দোয়া কনুতের মধ্যে যে দোয়াগুলো আছে এই দোয়া গুলো এদের এরা হবে এরা হবে সিন এরা হবে কান এরা হবে এরা হবে বেশি বেশি আল্লা রাস্তায় খরচকারী যেই বৈশিষ্ট গুলো বর্ণনা করেছেন তার অন্যতম একটা বশিষ্ট হল যে ইমানদার যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর মহব্বতের বান্দা যারা তারা হবে তারা হবে যে মহান রব্বুল আলমিনকে তারা তাদের একমাত্র রব বানিয়ে নিয়েছে সে মহান রব্বল আলমিন কখনো সত্য ছাড়া কোনো কিছু বলেন না যেই আল্লাহর উপরে আমরা ইমান এনেছি যে মাবুদের এর উপরে ইমান এনেছি তিনি কখনো ছাড়া অন্য কিছু তিনি বলেন না বলছেন কুল্লা দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিন আল্লাহর আল্লাহ আল্লাহ সবসময় সত্য বলেছেন। আল্লাহ সব সময় বলেন আল্লাহ আল্লাহর আলমিন যা বলেন সতবার সম্পূর্ণরূপে সত্যই বলেন তাহলে আমরা যে মাবুদের বলাম যে মাহবুদকে একমাত্র মাহবুদ বানিয়ে নিছি তিনি হলেন সবসময় সত্য কথা বলেন সত্য নির্দেশ দেন তিনি সত্যের পক্ষে থাকেন আল্লাহ কেউ যদি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে আল্লাহ রব আলমিন বলেন নাই এরকম কথা কেউ যদি আল্লাহর নামে বানিয়ে বলে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন আল্লাপাক বলছেন এই ব্যক্তির দিবা ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে মিম মানিফতারা আল্লাহ হিলকাদিবা যে আল্লাহ আল্লাহ রাহমিনের নামে রচনা করে কারণ আল্লাহ কেউ মিথ্যা বলে এই জন্য আল্লাফাক বলছেন তার ছে বড় জালম বড় জুলুমকারী আর জমিনে দ্বিতীয় কেউ হইতে পারে আমরা যে রাসুল সালে বাহিরে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাল্লাম কখনো কিছু বলতেন না ছোটবেলা থেকেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে दुनिया मध्य सब चाहते सत्यवादी देखा गया रोम सम्राटारे ग রাজ রাজদরবারে ডাকলো ডাকার পরে জিজ্ঞাসা করলো কমাদিহী মোহাম্মদ আলিহাস্লাম তোমাদেরকে কি কি বিষয়ে নির্দেশ দেন মোহাম্মদ সাল্লাহ তোমাদেরকে কি কি বিষয় নির্দেশ দেন আমাকে একটু বলো তখন আবু বললেন তিনি আমাদেরকে বলেন্লাহ আমাদেরকে বলেন ওবদুল্লাহ এবাদত করো গোলামি কর একমাত্র আল্লাহ রব আলিনের জীবনে কোন কিছু কে আল্লাহ না তোমাদের বাপদাদারা তোমাদের পূর্বপুরুষেরা যা বলতো যা মানত এটা ছেড়ে দাও বাপদাদাদের কথা বাপদা দাদের দোহাই বাপদাদাদের এগুলা তোমরা আজও দেখবেন অনেক ইমানদার বাপ দাদার কথা বলে বসে থাকে যত কোরআরে পাওয়া যাক সহিদে পাওয়া যাক বলে যে না আমাদের বাপ দাদারা আমাদের পূর্বপুরুষ করেছেন করে বলতেন তোমাদের বাপদাদারা তোমাদের পূর্বপুরুষেরা তোমাদেরকে যা বলে সত্যবাদিতার ওয়াল দেন তিনি আমাদেরকে সব চরিত্র তার নির্দেশ দেন তিনি আমাদেরকে সলা নির্দেশ দেন সুহান্লাহ আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেনি ওই সময়ে রোম সম্রাটের দরবারে গিয়ে বলতেছে শুনেন আমাদেরকে সত্যবাদী হওয়ার জন্য আমাদেরকে সিদ্ধের নির্দেশ দেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ বতরের যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধের এক ফাঁকে বড় বড় দুই শয়তান। এক শয়তানের নাম হলো আখনা শেষ আর এক শৈতানের নাম হলো আবু জাহাল জন বতরের যুদ্ধের এক ফাঁকে মাঝখান দিয়ে এক জায়গায় দুজন একসাথে বসে আছে আখনা সিবনে সরাইক আবু জাহেল জিজ্ঞাসা করে ও আবু জাহেল তোমার থেকে আমি একটা মন্তব্য কি জানতে চাও আমার কাছে এমন গোপন কথা আখনাজ্লাম সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি मध्य सब चाहते सत्यवादी सब चाहते सब चाहते भलो मानस मत भलो मानुस जमीन द्वितीय क्यों न সাক্ষকার আবু জাহেল যদি এত ভালো মানুষ হয় মোহাম্মদ তাহলে তুমি আবু জাহেল আমাদেরকে নিয়ে এই বদলের যুদ্ধে কেন আসছ ভালো মানুষটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেন আমাদেরকে নিয়ে আসলা এখানে আবু জাহে শোনা আমরা ভালোবাসি তাকে আমরা ভালো মানুষ হিসাবে জানি কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম যে দাওয়াতটা দেন সেই দাবটাকে আমরা সমর্থন করি না কারণ তারা আমরা আমাদের তগত গুলো অন্যান্য মহাবত গুলো আমরা ছাড়তে রাজি না মোহাম্মদ সরোজরাম বলেন এক মাহবুত ইবাদত করো কিন্তু আমরা এত মাহবুতকে ছেড়ে এক মাহবুতাদত করতে আমাদের নবীর বংশের মানুষ কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহুসালাম আমাদেরকে এসে বলে আমাদের বাবদাদারা যা বলেছে বাবদাদারা যা করেছে এগুলো সব ছেড়ে দেওয়ার জন্য আবু দেওয়ার জন্য আর মোহাম্মদ যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের পূর্বপুরুষদের সমস্ত কর্মকাণ্ড বাতিল হিসাবে প্রমাণিত হবে এজন্য আমি আবু জাহেল জীবিত থাকতে আমার বাপ দাদা পূর্ব পুরুষদের কার্যক্রমকে বাতিল প্রমাণ করতে দিব না বদরের যুদ্ধ করতে আসে দুনিয়ার সবচাইতে বড় কাপের ইসলামের সবচাইতে বড় শত্রু কিন্তু সেই শত্রুও সাক্ষ্য দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম একজন সত্যবাদী মানুষ সদস্য আল্লাহ সাল্লা নামে যদি কেউ মিথ্যা কথা বলে সালামের নামে যদি তার পরি কি আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি নবীর জীবনে কোন মিথ্যা কথা বলি নেই আমি নবীর নীতি হল সবসময় আমি সত্য আমাকে সাক্ষ্য দিয়েছেন খুলে দেখেন জিব্রিল আলহিস প্রশ্ন করেছেন আল্লাহ রসুল সালাম উত্তর দিচ্ছেন উত্তর দেবার পরে জিব্রিল সদাক্তা আপনি আবার সদাক্তা অর্থাৎ আল্লাহ রবীন্দিনের নির্দেশ ক্রমে সাল্লাহ আলাইফ হিসাবে সদেফ হিসাবে সত্যবাদী হিসাবে একটা কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে আমার নামে একটা মিথ্যা কথা বলে আমার নামে একটা জাল হাদিস বানাইলো। একটা মিথ্যা কথা বললো যে কথাটা আমি বলি নেই বললো যে আল্লাহ রসুল সালাম করছেন বসবাসের তার ঠিকানা হিসাবে সে যেন নির্ধারণ করেন সালামের নামে একটা মিথ্যা কথা বললে জাল হাদিস বললে নবী সালাম বলেন নাই এরকম কোন হাদিস বললে আল্লাহ রসুলা হবে আল্লাহ মাবুদ তিনি সত্য বলেন এবং সত্য বলতে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম পুরা জিন্দিগি ছিলেন সদেক এবং তিনি সদেই হওয়ার নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লামের সাহাবিরা তারা ছিলেন কি তারাও ছিলেন সাদেক আল্লাহ সিদ্ধান্তে আল্লাহ আল্লাহ রসুল্লাম বলেন দুনিয়ার সমস্ত মানুষ ওই সময় আমাকে বলতেছিলাম সব মানুষ আমাকে বলতেছে বলে আমি সত্যবাদী আমি সত্যবাদী সুহান কোন সময় একেবারে ইসলামের সূচনা লগ্নে যখন নবী সাল্লু আলহ্লাম তার কাউমের কাছে তার সম্প্রদায়ের কাছে সব মানুষ বলে মোহাম্মদ আলহ্লাম ধ্বংস হয়ে যাক মোহাম্মদ সালুম মিথ্যা কিন্তু আবু বকর রাহু তখন বলে আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাসাল্লাম সত্যবাদী আমি মেরাজ থেকে আসার পরে দুনিয়ার সমস্ত মানুষ বলা বলি করতেছে মোহাম্মদ সাল্লাম যা বলে এগুলা সত্য নয় এগুলা মিথ্যা কথা বলেন আমার সিদ্ধিক হলো আবু বকর সোহান এই উম্মতের সিদ্ধিক মানে সবচেয়ে বড় সত্যবাদী যার থেকে সত্যবাদী আর হতে পারে না তেরি হইলেন ঘোষণা দিচ্ছেন তিনজন প্রসিদ্ধ সাহাবি সুরা তাওবা। যে সুরার নামটাই হলো এই তিনজন সাহাবীর তাওবাকে কেন্দ্র করে মুরারা ইবনাই এই তিনজন সদাবিন নাম মনে রাখবেন যাদেরকে আল্লাহ রব আল আর সদিন হিসেবে ঘোষণা দিয়ে দিচ্ছেন সুহান আল্লাহ যাদের সার্টিফিকেট আসছে আসে আল্লাহ মুরার রাজি আল্লাহ এই তিনজন সাহাবি বদরের যুদ্ধে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাবুকের যুদ্ধে চলে গেছেন এই তিনজন আজকে যাবেন কালকে যাবেন যাবেন এরকম করে করে আর তাবুকের যুদ্ধে করতে নাই। এক গরম আবহাওয়াটা ছিল মদিনার তখন খুব গরম আরেক দিকে ছিল তখন খেজুর ফাঁকা মৌসুম এই তিনজন সাহাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই আল্লাহ রসুল কথা বলে মুনাফেকরা একজন একজন নবী সালাম সাথে দেখা করে আর একটা মিথ্যা ওজর ফেশ করে দেয় আল্লাহ মুনাফেকদের সান এই জন্য বলে দিছেন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون الله رب العالمين بلن جكن منافق رابناك سعشي عشي, عشي بلن إنك ذات لرسول الله আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর আল্লাহ রবিনা তোমরা সাক্ষী দেওয়ার নাই কারণ ওই আল্লাহ আপনার বানিয়েছে তাহলে তার থেকে বেশি আর কে জানে মুনাফেকেরা সাক্ষী দিলিও কি না দিল বর্তমান দুনিয়াতে দেখবেন মাঝে মধ্যে যদি কাকারা মিশিকেরা একটু মোহাম্মদ সরাসরাম সম্পর্কে কোন মন্তব্য করে দেখো খুশি হওয়ার কিচ্ছু নেই তারা আমার নবীকে উপরে তুললীয় কি না তুললে কি যদি তারা নবী সরিসের কে ভালো মানুষের মনে করত ইমানি কেন উপরে তুলছে এক নম্বরে দিছে ভালো বলছে বিশ্ব মধ্যে সবচেয়ে বড় নেতা বলছে সবচেয়ে বড় সমাজ বিজ্ঞানী বলছে সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানী বলছে এত কিছু অর্থাৎ কে আমার নবীকে ভালো বলছে খারাপ বলছে মূর্শিকরা ভালো বললে যে উপরে উঠে গেছে মূর্শিকরা ভালো না বললে উপরে উঠে নাই জিনিসটা এরকম আল্লাহ বলতেছেন আমার রাসুলকে মনে পে সাক্ষী দেওয়া দরকার নাই। আমি যে আল্লাহ তাকে বানাইছি তিনি ভালো করে জানি তিনি আমার রসুলো ইন্নাল মুনাফেক আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফেকা হলো মিথ্যা মুনাফেকদের অন্তরের সাথে মুখের মিললেন মুনাফেকদের বিশ্বাসের সাথে কথাবার্তার মিল নেই কার্যক্রমের মিল নেই আল্লাপা নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফেকার আমার ছেলের অসুখ আমার স্ত্রীর অসুখ আমার এই সমস্যা আমার এই সমস্যা এই জন্য আল্লাহ রসুল দোয়া করে দিচ্ছেন কারণ তিনি রহমতল আলামিন। তিনি বুঝতে পারতেছেন যে আরো খুশি কারণ আল্লাপা কোরআন কেন ঘোষণা দিচ্ছেন মনে অপেক্ষার মিথ্যা কথা কয় নবী সরস রাম দোয়া করে দেয় শোনো আল্লাহ রব আলমিন বলে তারা যখন কোন জলম করে কোন গুণা করে আমার নবীর কাছে আসে যদি তাদের জন্য দেখো রাসুল যখন বলে দিচ্ছে আল্লাহ তোমাদেরকে মাপ করে দিই তোর তো হয়ে গেছে মিথ্যা কথা বললে কি হয়েছে দেখবেন আমাদের সমাজে এরকম কিছু লোক পাওয়া যায় মিথ্যা কথা বলে মানুষকে হেদায়ত করার চেষ্টা করে মানুষকে হেদায়ত করার জন্য মিথ্যা কিচ্ছা কাহিনী মিথ্যা গল্প মিথ্যা আবার যখন আপনি বলবেন ভাই আপনি যদি একজন মানুষ হেদায়ত পায় তাহলে অসুবিধে এই মিথ্যা কথা দিয়ে যদি একজন মানুষ হেদায়ত পায় এই জাল হাদিস শুনে এই কিচ্ছা কাহিনী শুনে যদি একজন মানুষ হেদায়ত পায় এখন এই মুনাফেকারি যদি রাসুল দোয়া গরিদে মাফ হয়ে যায়নি বা সব মুনাফেকারা মিথ্যা কথা বলে চলে যাচ্ছে কিন্তু এই তিনজন সাহাবি কালিবনে মালিক রাজি আল্লাহ হেলাল বিষয়টা হয়তো জানবেন না কিন্তু যে আল্লাহ রবীন্দ্র ইমান এনেছি ওই আল্লাহর তো ভালো করে জানেন আমরা কেন যাইতে পারি নেই এই তিনজন চিন্তা করলেন আমার রাসুলের সামনে হয়তো কিন্তু আমার আল্লাহ মিথ্যা কথা বলা সম্ভব না এই তিনজন কোন ধরনের চলছাত আশ্রয় নেন নাই সরাসরি বলে দিলেন ইয়ার আল্লাহ আলাইহি সাল্লাম কোন কারণ ছিল না কোনো কালকে যাবো করতে পারি নাই আল্লাহ একেবারে সোজা সত্য কথা বের হয়েছেন সবাইকে দেখো পাগল কিচ্ছু জানা না কিছুই বুঝে না দেখবেন আমাদের সমাজে যারা সত্য কথা কে দিদুন কোন কাজ হবে না কিচ্ছু হবে না মিথ্যায় বলতে পারে না একটা মিথ্যা সুন্দর করে সাজিয়ে ঘুষিয়ে বলতে পারলে সমাজের মানুষ মনে করে বুদ্ধি খুব চালু মানে সে মিথ্যা বলতে পারে না সে সত্য কথা বলে দেয় ওই নবী সালামের মনে মুনাফেকারত যে এই সকল সাহাবিরা হলো। বুদ্ধি নেই সত্য কথা বলে দিছে তারা আব্দুল সানে নবী সালামকে বলছেন আপনি সত্তর বার যদি দোয়া করেন তাও আল্লাহ আলমের মাফ করবেন না আল্লাহ রসুল সরাসালাম বলেন তাহলে বুঝে গেল নবী সাল্লাম দোয়া করলেও আল্লাহ মুনাফেকদেরকে মাফ করবেন না তাহলে নবী সাল্লাহু আলহ সাল্লামের এই তিনজন সাহেব সত্য কথা বলে দিলেন বলার পরে সবাই আফসেস করে আহারে আমরা তো সুন্দর করি পার পেয়ে গেলাম এই তিনজন বুঝে পার পাইতে আল্লাহ রসুল সালাম বলেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত বিবরণ আছে অনেক লম্বা লম্বা হাদিস এই তিনজন সাহাবি দিনের পর দিন তারা একটা দিন যায় তাদের কাছে মনে হয় এক বছর গেছে সাথে কোনো কথাবার্তা বলেন না তাদেরকে সালাম দেন না মসজিদ নবীতে গিয়ে সালাই করেন আল্লাহ রসুল সালাম দূরের থেকে তাদের দিকে তাকাই তাকাই দেখেন কিন্তু তারা যখন নবীদের আর বলতে থাকেন রবাহ আলমিন সত্যবাদী তার মহা পরীক্ষার মধ্যে পড়ে গেছে সত্য সঠিক কথাটা নবী সালামের সামনে বলে দিয়েছে রব্বল আলমিন আপনি জানেন আপনার নবীকে হয়তো মিথ্যা কথা বলে মসজিদ থেকে বের হয়ে বাসা আসেন বাসা থেকে মসজিদে যান বাজারে ঘুরাফিরা করেন দিকে রাস্তায় হাঁটেন কিন্তু এত মানুষ দিকে কিন্তু তিনজন মানুষ একা একা স্ত্রীরাও তাদের সাথে থাকতে পারবে না স্ত্রীরাও তাদের থেকে আলাদা হয়ে যাবে কয়েকজন সাহাবি বলছিলেন ইয়ারসুল আল্লাহাম স্ত্রীরা কি তালাক হয়ে যাবে এভাবে পঞ্চাশ দিন পর্যন্ত এই তিনজন সাহাবি এই কঠিন জীবন যাপনের পরে আল্লাহ রব আন তাদের সামনে আয়াতে কারিমেন করলেন একশো সতেরো একশো আঠারো এই দুটা আজতে কারিমান করে আল্লাহ রা আলমিন এদের নাম ধরে বলে দিলেন সালাসা সালাসা মানে তিন এই তিনজন নির্দিষ্ট করে দিলেন যে এই তিনজন যারা তাবুকের বাদে যাইতে পারেন এদের তাও বাবুল করে নিচ্ছেন এরপরে সকলকে বলছেন কে আমার পর্যন্ত আগত ইমানদার জেনে রাখো এই তিনজন আমার এই তিনজন স দেখেন সত্যবাদিতার উপরে অটল ছিলেন ওরা সোহান এদের মতো স দেখেন হচ্ছে তাহলে এই সত্যবাদিতাটা কিভাবে হতে হবে तीन जगह सत्यबादी क्षेत्र सत्यबादी होते कथा क्षेत्र सत्यबादी होते আমাদের ক্ষেত্রেও একজন মুমিনকে সত্যবাদী হওয়া লাগবে সত্যবাদী না কাজে কর্মে সত্যবাদী না তাহলে এই সত্যবাদিতা তার ভিতরে পরিপূর্ণতা লাভ করে নাই এজন্য একজন মুমিনকে তিন দিক থেকে সত্যবাদী হতে হবে সত্যবাদী কথাবার্তার সত্যবাদী আমলের সত্যবাদী এই তিন সত্যবাদীটা মিলেই আল্লাহর একজন বান্দা সদেটে নির্মত হয় কোন ধরনের জোর মিশ্রিত থাকবে না তার বিশ্বাসের ভিতরে কোন ধরনের শেখ মিশ্রিত থাকবে না তার আকেইদার ভিতরে কোনদাত মুক্ত মুক্ত এই আকেই দাটা হল সত্যবাদী আকে এটার নাম হলো সাক্ষতার এরা সত্যের সাক্ষদাতা এই সত্যের সাক্ষদাতাটা হলো তাদের আকেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে এই জন্য একজন এই আগে আল্লাহ রব্বুল আলমিন তার চেহারার দিকে সম্পদের দিকে তাকান না তাকান কোন দিকে কথা বলো না কোন দিকে তাকান আল্লাহ চেহারার দিকে তাকান না তোমাদের দন সম্পদের দিকে তাকান না আল্লাহ রব্বুল আলমিন সব সময় তাকান ইকুম তোমাদের কলমের দিকে তোমাদের অন্তরের দিকে আর কারণ কলবটাই হলো তার ওই জায়গায় যে বিশ্বাসটা লুকায়িত থাকে ওই জায়গায় যে আটটা লুকায়িত থাকে সেটার আলোকে তার বাকি জিন পরিচালিত হয় তাহলে আগে সত্যবাদীটা আসতে হবে কালভের ভিতরে আকে ভিতরে বিশ্বাসের ভিতরে কালভ যদি বিশুদ্ধ হয়ে তাহলে তার বিশুদ্ধ হয়ে মধ্যে যদি গন্ডগোল দেখা দেয় তার পুরা জিন্দিগির ভিতরে গন্ডগোল দেখা দিবে এজন্য একজন মুমিনকে সত্যবাদী হতে হবে কালবেের ভিতরে আকেদের ভিতরে এই জন্য আল্লাহা কোরআনে কারিমের মধ্যে বলছেন যে ইমানদাররা হলেন তারা কু মা সাথে যে আহাদ প্রতিফলন তারা সেটার সেটার করে তারা ঘটা অর্থাৎ আল্লাহর সাথে তারা অন্তরের দিক থেকে একটা চুক্তিবদ্ধ যেটা হলো ইমানি চুক্তি সে ইমানি চুক্তির প্রতিফলন তারা সত্যায়িত করে সব জায়গায় سورة الحجرات رمضة الله فارغ بلسل إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله فارغ بلني منذر تشهد الطري جراء الله ورسول الفري إيماناً আল্লাহ এবং এরাই হলো সদে সোহান তাহলে একজন মানুষ আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহ রসুলের উপরে ইমান এনেছে কিন্তু আল্লাহর উপরে ইমান আনার পরেও আল্লা বাদ দিয়ে আরেক জায়গায় সাজদা করে আল্লাহর ইম্যান এনেছে আল্লাহকে রব হিসাবে একমাত্র রব হিসাবে মেনেছে। একমাত্র হিসাবে মেনেছে কিন্তু সেজদা করে অন্য জায়গায় তাহলে আল্লাহর এই বান্দা তার ইম্যানের ক্ষেত্রে সত্যবাদী হতে পারে নাই তার আকদের ক্ষেত্রে সত্যবাদী হতে পারে নাই কারণ তার আকেই দা হলো একমাত্র আল্লাহ রব আলমিন কারণ তিনিজদা অন্য জায়গায় তাহলে বোঝা গেল আমি এখনো সত্যবাদী ইমানের ক্ষেত্রে সত্যবাদী হইতে পারি আমি আমার মানন করলাম অন্য জায়গায় কবরের উদ্দেশ্যে उद्देश्य मान नंडार्ज आलमीन काजा बाबार गई विभिन्न व्यक्ति गई তাহলে আমার ইমানের ক্ষেত্রে যদি আমার সমস্ত আবাদত একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য হয় তাহলে বুঝতে হবে আমার আকে বিশুদ্ধ হয়েছে সত্যবাদী হয়েছে কারণ আকেই যদি সত্যবাদী না হয় তাহলে আমার যাবতীয় সত্যবাদা সত্যবাদী বানানো আসছে কাল আসছেদ কফিল আকেই দা আসছেদ ইমান ইমানের ক্ষেত্রে আকেইদার ক্ষেত্রে কাল মধ্যে প্রথম সত্যবাদিতা ফিট করতে হবে আমাদের বর্তমান সমস্যা মূল সমস্যা অন্তরে আল্লাফা বলছেন মারাদুন তাদের অন্তরে রোগ হয়েছে ওই রোগটা হলো মিথ্যার রোগ সত্যবাদিতা নাই আমাদের অন্তরের ইমানটা যদি সত্যবাদীতা সহকারে ইমান হতো সহকারে ইমান হতো তাহলে আমাদের দ্বারা কোন সিরিকি কর্মকাণ্ড সমাজে কোথাও না কিন্তু দেখা যায় ইমানদার আবার সেরকরি এরকম ইমানদার সমাজে অসংখ্য আছে কি নাই অসংখ্য ইমানদার দেখা যায় দাবি করি ইমানদার দাবি করি মুসলিম দাবি করে আহলে সুন দাবি করি কার্যক্রম হল সত্যবাদী হবে দানের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে জমানটাও সত্যবাদী হইতে হবে এই জন্য আল্লাপা কোরআন স্বপ্নের মধ্যে বলছেন সত্যবাদীটা কিন্তু জবানে যদি মিল্লা থাকে সত্য কথা না, সত্য প্রকাশ করি না তাহলে বোঝা গেল। আমার কথাবার্তার মধ্যে আকয়াল এর মধ্যে এখনো সত্যবাদিতে আসেনা কোন লোক ইমানদার বিশ্বাস করেছে সবকিছু এই লোক কি ইমানদার হবে ইসলামের এক নম্বর রোকন হলো শাহাদ আল্লাহ ছাড়া কোন সত্যিকারের বা আবোধ আল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহর এটার সাহায্য সাক্ষ্য যদি মুখে না দেয় অন্তরে যত বিশ্বাসে করু গেলে কি মান যেমন আবু তালেব আবু তালেম অন্তরের থেকে সব জানতো যে মোহাম্মদ সাল্লাহ হক সাক্ষ্য বলবো না এ কারণে আবু তালেব কিন্তু ইমানদার হইতে পারে নাই তাহলে মুখটাও সত্যবাদী হইতে হবে অন্তরে সত্য লুকায় রেখলে হবে না সত্যটা মুখে প্রকাশ করতে হবে কারণ সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে দাবিত করে কল্যাণের রাস্তা দেখায় ও ইন্নাল বীররাহাদি ই আর কল্যাণ বীর মানুষকে সব সময় ও ইন্দিকা কোন মানুষ যখন সারা জীবন সত্যের উপরে চলতে থাকে সত্যের উপরে চলতে থাকে অবশেষে আল্লাহ প্রাপ্ত মানুষদের মধ্যে বড় নিয়ামত্রাপ্তিক এই সিদ্ধিক হতে হলে সবসময় সত্যবাদিতার উপরে অটল থাকা তাহলে কথাটাও বলতে হবে সবসময় কি কথা সত্য কথা মোনাফেকের আলামত কথা বললে সত্য বলে না কি বলে আর মোবাইল বের হয়ে মিথ্যার প্রচলন আরো বাড়ছে প্রযুক্তির কারণে মিথ্যা আরো বাড়ছে মোবাইলে বেশিরভাগ সত্য কথা বাইরে না খালি মিথ্যা কথা বাইর একজন মাসালা জিজ্ঞেস করতে আসছে আমার কাছে যে বাই আমার পাওনা দ্বারা যখন আমার কাছে ফোন দেয় তখন আমি মোবাইলটা হাতে নিয়ে আস্তে করে ঘর থেকে বাইরে চলে যাই বলি আমি এখন বাইরে আছে। বাড়িতে বলতেছে আমার এটাকে মিথ্যা হবে আমি তো মিথ্যা বলিনি আমি তো ঘরের বাইরেই আছি কিন্তু উনি মনে করতেছে যে এই লোক বাড়িতে নাই অন্য জায়গায় আছে তাহলে দেখেন এই মোবাইলেও মিথ্যা কথা কিভাবে চলতেছে আল্লাহ ইলানদার মিথ্যা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো কারণ মিথ্যা সবসময় পাপ কাজের দিকে দাবিত করে আর পাপ কাজ মানুষকে জাহান দিকে দাবিত করে তাহলে কথা বলা কি যাবে না সব সময় ইমানদার হিসাবে এমনকি প্রত্যেকটা কথা আল্লাহ রব আলমিন রেকর্ড করার জন্য আমাদের পাশে প্রহরে নিযুক্ত দেখে দিয়েছেন সব মায়াল আল্লাহ মাইলিন আল্লাপা কেরাম রেখেছেন সম্মানিত লেখক বিন্দুকে রেখেছেন লিখে ফেলতেছেন প্রত্যেকটা লব্জ কে প্রত্যেকটা কথা কে আল্লাহ রবীন্দন রেকর্ড করে রাখতেছেন বান্দার প্রত্যেকটা কথা বের হয় প্রত্যেকটা কথার জন্য আল্লাহ হবে সত্যবাদী কথাবার্তাও হবে ইমানদার সত্যবাদী আবার ইমানদার তার আমাদের ক্ষেত্রেও হবে সত্যবাদী তার কাজে কর্মে হবে সত্যবাদী দেখা যায় ইমানদার তার বিশ্বাস তার মুখের জবান তার কাজে মিললে ব্যবসায়ী ওজনে কি দিছে কম দিয়ে দিছে বিশ্বাসে করা যায় না যে এই লোক ওজনে কম দিবে বিশ্বাসে করা যায় না যে এই লোক ভালো জিনিস দেখায় খারাপ জিনিস দিয়ে দিবে দেখা যায় ব্যবসা ক্ষেত্রে কাজে যদি। তার ব্যবসা বাণিজ্যের কাজে দুইজনে সত্য কথা বলে ওই পণ্যটার ওই জিনিসটার দোষ ত্রুটি গুলো সুন্দর ভাবে বর্ণনা করে দেশ করে সবকিছু বলে দে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতার নীতি অবলম্বন করে আল্লাহ সেখানে বরকত দিয়ে দেন ও ইন কাতামা যদি দোষ ত্রুটি গোপন করে রাখে ও কাজে বা মিথ্যা কথা বলতে থাকে তাদের এই ব্যবসায়ীরা কেয়ামতের মাঝানে অনেক মর্যাদা বান হবে নাম বলেন আত্মিনা যেই ব্যবসায়ী হবে ব্যবসায়ী যে ব্যবসায়ীর বড় গুণ থাকতে হবে তিনি সত্যবাদী একজন চাকরিজীবী তারপরে একজন শ্রমজীবী যিনি যেই যেই কাজে আছেন সেখানে তিনি সত্যবাদিতার পরিচয় দিবেন ইমানদারের বড় যে প্রত্যেকটা কাজে সত্যবাদিতা ফুটে উঠবে এবং আমার এই সত্যবাদিতা দেখেই অন্য মানুষগুলো আকৃষ্ট হবে অন্য মানুষগুলো ইসলামের দিকে ধাবিত হবে আল্লাহর দিনের দিকে দাবিতে হবে কিন্তু দেখা যায় আমরাই এমন অবস্থা করি অন্যরা মনে করে যে আমরা এদের থেকে ইসলামে যদি ব্যবসায়ী বিশ জন থাকে আমরা মুসলিম যে দশজন বারো জন আছি তারা এই দেখাতে পারে না যে আমরা সব দিক থেকে সত্যবাদী তো অন্যরা মনে করে যে এরাই তো মোজামিল করে এরাই তো মানুষকেলাম বলছেন তিন ব্যক্তির সাথে আল্লাহা কথা বলবেন না আল্লাহা তাদের দিকে তাকাবেন না আল্লাহ রব আলীন তাদেরকে আজাবে আলিমের শাস্তি দিবেন এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তির কথা বলছেন যে ব্যক্তি আল করে মিথ্যা কথা বলে আর জিনিস বিক্রি করে মিথ্যা কথা বলে আর জিনিস বিক্রি করে মানে বিক্রি করার সময় সত্য কথা বলে না বলে যে আরে মিয়া এটা আমার এক হাজার টাকা কিনা পরে ছয়শ টাকাও বিক্রি করে যে মিথ্যা কথা বলছে যে এক হাজার টাকা কিনা আসলে তার এক টাকা কিনা নয় দেখা যায় অধিকাংশ ব্যবসায়ী ভাইয়েরা এই কাজটাই করে এই আমার ভাইয়েরা এবং বোনেরা ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদী হতে হবে আমের ক্ষেত্রেও আমাদেরকে সত্যবাদিতার পরিচয় দিতে হবে এবং আমি যে একজন বিশুদ্ধ আঁকেইদার মানুষ আমি যে একজন সহি আকেইদার মানুষ আমি যে একজন কোরআনার অনুসারী আমি যে একজন আহালুল হাদিস কোরআন আত্যবাদী হলে আল্লাহ রব আলম এই মানুষগুলার নাম দিচ্ছেন সদিদ এই মানুষ গুলো আল্লাহ প্রাপ্তিত কথাবার্তার ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দিতে পারেন না কথাবার্তা দেখা যায় অনেক সময় মিথ্যা কথা মিথ্যা যা তাই বলে বেড়ান একজনের কাছে শুনছে আল্লাহ মিথ্যা যথেষ্ট যা শুনে তা বলে বেড়ায় যা শুনে তা বলে বেড়ায় একজনের কাছে শুনছে অমুক জায়গায় এই হচ্ছে অমুকের ছেলের এই হয়েছে অমুকের মেয়ের এই হচ্ছে আর বলে বেড়াতে শুনছে আর বলে বেড়াতেছে না যে কোনো খবর আসলে সংবাদ আসলে এটা যাচাই ভাছাই করে দেখতে হবে কি পত্রিকা মিডিয়ায় বিভিন্ন জায়গায় কোনো খবর আসলেও দেখলে মাত্র বিশ্বাস করে ফেলা যাবে না के दा दा दा. के हुए। हुए। प्रचार करते बला प्रचार कर दिल मिथ्यादी सड़ाई दिलम এর জন্য আমার ভাইরা আমি আর আলোচনা দীর্ঘ করব না তো মূল কথা হলো যে আমরা সবাই ইমানদার আমরা সবাই মুমিন। আমরা সবাই বিভিন্ন নিয়ে বিশেষ করে একতালাপে মাসালা মশাইল নিয়ে বেশি দ্বন্দ্বের দিকে না গিয়ে সবাই নিজেদের আঁকি নিজেদের আমালকে সংশোধন করি সবাই সাদেট হওয়ার চেষ্টা করি আল্লাহ রবাহ আলমিন আমাদের জন্য কল্যাণকর করে দিবেন সম্মানিতা আমি আর আলোচনাকে এটা করছি না তো আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সদকিং হওয়ার তফিক দেন করুন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া যতদিন বেছে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমরানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন আল্লাহ রব্বাল আলমিন আজকের এই ওয়াজ মাহবিলকে কবল ও মঞ্জুর করে নিন আল্লাহ সবান ও তারা আজকের এই মাহবিলের প্রথম থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সবগুলো আমল করার তৌফিক দান করুন